আব্দুল্লাহ ইবনু উমর রাদিল্লাহ তো আল্লাহতে বর্ণিত যে তাকে ইরাকের এক ব্যক্তি জিজ্ঞেস করল ইহরামের অবস্থায় মশামাছি মারা যাবে কি তিনি বললেন ইরাকবাসী মশামাছি মারা সম্পর্কে জিজ্ঞেস করছে অথচ তারা আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম এর নাতিকে হত্যা করেছে নাবী সাল্লাহ আসাল্লাম বলতেন হাসান ও হুসাইন রাদিল্লাহ তো আল্লাহ আমার নিকট দুনিয়ার যেন দুটি ফুল